আসসালামলাইকুম বরহমাতালক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্ রবিলমিন ওসলাতুসলাম ওলা আফজলাম্বিয়াউলমুরসলীম ওলা আলিয়াবিহ আজমাই রবনা লুবনা বাদ ওহবিলনাকা রহমা অনতলহ হে الله আমাদেরকে যখন ইমান দান করেছেন হেদায়ত দিয়েছেন এরপর আমাদের দিলকে আর বক্র করে দেবেন না সুপ্রিয় দর্শক ভাই বোন দেশে বিদেশে কাছে দূরে যে যেখানে আছেন সবাইকে জানাচ্ছি পিস টিভি বাংলার পক্ষ থেকে আন্তরিক সালাম ও মোবারকবাদ সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন সবার জন্য সুস্থতা কামনা করছি আজ আমরা আপনাদের খেদমাতের কোনো আনলাকের একটি গুরুত্বপূর্ণ বিষয়ে উপস্থাপন করব ধারাবাহিকতায় যে বিষয়টি আমরা গত সপ্তাহে আপনাদের সামনে পেশ করেছি অবশ্য সেখানে ও মোটামুটি একটি ধারণা আপনাদের সামনে দেওয়ার প্রয়াস পেয়েছি সে বিষয়টা হচ্ছে হালাল রেজাল্ট উপার্জন বা হালাল রেজাল্টের ব্যব আমরা আপনাদের সামনে কোনো আনে পাকের আয়াত থেকে রসুল করিবসাল্লু আলিহিবসাল্লামের হাদিস থেকে সে বিষয়টি উপস্থাপন করার চেষ্টা করেছে চলুন আজকে আমরা আরও কিছু বিষয় জানার চেষ্টা করি যে দেখুন নবী আম্বিয়া ক্যারামগণ যারা ছিলেন দেখা যায় যা তাদের মধ্যে অনেকেই বিভিন্ন পেশায় নিয়োজিত ছিলেন হস্তশিল্প লৌহ শিল্প এরপর শিল্প। ইত্যাদির সাথে তারা জড়িত ছিল। অনেকে রাখালিও করেছেন সুফহানাল্লাহ নবতের দায়িত্ব পালনের পাশাপাশি তারা এ আমল করেছেন আর তার দৃষ্টান্ত আমাদের সামনে উপস্থাপিত হয়েছে কোরআনে পাকের মাধ্যমে অথবা রসুল করিম সাল্লিহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি দেখুন নু আলিহাল্লাম একজন কাঠশিল্পী ছিলেন তিনি কাঠের কাজ করতেন কীভাবে আমরা সেটা জানতে পারলাম কোরআনে কারিমে আল্লাহ রাবুল আলমে নৌ আলিহাল্লামকে সরাসরি নির্দেশ দিয়েছিলেন নৌকা বানাতে সেই নৌকো লোহার ছিল না তৎকালীন সময়ে নৌকো তৈরি হতো কাঠ দিয়ে এখন যখন স্টিল দিয়ে তৈরি হয় তখন সেগুলো হতো কাঠ দিয়ে এখনো কাঠের নৌকো পাওয়া যায় জাহাজ পাওয়া যায় যেমন স্টিলেরও পাওয়া যায় আল্লাপাক এর সাত করছেন কি আয়ু নিনা হে না হে নো তুমি নৌকা ফুলক মানে নৌক তৈরি করো আমার চোখের সামনে আমার তত্ত্বাবধান আমার নির্দেশন বাহ এরপরে আল্লাপাক বললেন ফুল নোহ আলহিসাম নৌকা তৈরির কাজে হাত দিলেন এবং নৌকা তৈরি করতে লাগলেন এই তৈরিকালীন সময়ে তার সম্প্রদায়ের বিভিন্ন লোকদের সাথে কথোপকথন হয়েছে সেই কথোপকথন আল্লাহ রবীন্দন আমাদের সামনে বলে দিয়েছেন ওয়াকুল্লামা মর্র আলী হিমালা উম সখের ওমেন যখনই তাদের প্রভাবশালী ব্যক্তিরা তার পাশ দিয়ে যেতেন তখন ঠাট্টা বিদ্রুপ করতেন যে তুমি নৌকো তৈরি করছো নৌকো তৈরি করে তুমি না পাবে আর আমরা সব ডুবে যাব তখন নবী নো আলি ইসাল্লাম উত্তরটাও দিতেন ঠিক সেভাবে ইনতারু মিননা ফা ইন্সখারু মিনকুম কেমা তসখরু হে প্রভাবশালী ব্যক্তিরা তোমরা আজ আমার সাথে বিদ্রুপ করছ ঠিক আছে এমন সময় আসবে যে সময় আমরা তোমাদের সাথে ঠিক এভাবেই তোমরা যেভাবে বিদ্রুপ করছ এভাবে বিদ্রূপ কর সুপ্রিয় দর্শক আমাদের সময়েও আমরা এই জিনিসটা অবলোকন করছি সেই কবে নুহ আলিহাল্লামের সময়ের ঘটনা কোরআনের মাধ্যমে আল্লা পাক আমাদেরকে জানালেন তৎকালীন সময়ের মানুষেরা দিনকে নিয়ে ঠাট্টা করত নবীকে নিয়ে বিদ্রুপ করত তারই ধারাবাহিকতা এখনও চলছে এখনও আমরা দেখতে পাই আমাদের সমাজে কিছু মানুষ আছে শিক্ষিত অশিক্ষিত তারা বুঝে হোক না বুঝে হোক ধর্মকে নিয়ে বিদ্রুপ করে ঠাট্টা করে সাবধান কী শুনেছেন নোহাল ইসলাম কি বলেছেন কিন্তু মনে রাখবে এক সময় আসবে তোমরা রূপ আমাদের নিয়ে ঠাট্টা করছো আমরাও সেইরূপ তোমাদেরকে নিয়ে ঠাট্টা করবো সুরাই মুতাফিফিনের মধ্যেও এ ধরনের আয়াত রয়েছে আমরা কোনো যখন সুযোগ পেলে এই ঠাট্টা বিদরুপ ইসলামের মধ্যে মানব চরিত্রের একটা মহা রোগ এ রোগ থেকে মুক্তি পাওয়া উচিত আমরা যদি সময় আসে আমরা যদি আলোচনায় আসি আমরা সেটা সেখানে বলব এই কালামের মাধ্যমে আমরা জানতে পারলাম যে নুয়া আলি ইসালাম কাঠের কাজ করতেন কাঠ শিল্পী ছিলেন এরপরে চলুন দেখি একটু দাউদ আলিহাসালামের দিকে নজর দিই দাউদ আলিহালাম সম্পর্কে একজন বাদশাহ একজন সম্রাট কিন্তু দেখুন সম্রাট হয়েও তিনি তার উপার্জিত অর্থ দ্বারা তিনি কি করতেন ব্যয় নির্বাহ করতেন সরকারি কোষাগার থেকে তিনি কোনো ভাতা নিয়েছেন আমরা পাই না বরঞ্চ আল্লাহ পাক কি বলছেন দেখুন ওয়া আল্লাম নাহু সন আতলাবুসিল্লা কুম লাবুসিল্লা এবং তাকে আমি কি দিয়েছি শিক্ষা দিয়েছি বর্ম তৈরি করার বর্ম যুদ্ধে যে ব্যবহার করা হয় বর্ম কিসের দ্বারা ব্যবহার করা হয় সেটা তৈরি হয় কিসের দ্বারা কাঠ দ্বারা না না না কাপড় না তাও তাহলে লোহা লৌহ যার দ্রব্য দিয়ে সেটা তৈরি করা হয় এজন্যেই অন্য আরও একটি স্থানে পাক বলেছেন ওয়া আলানুল হাদিদ এবং তার জন্য আমি লোহাকে নরম করে দিয়েছি অর্থাৎ তিনি লোহাকে যেভাবে ইচ্ছা সেইভাবে লোহাকে ব্যবহার করতে পারতেন আচ্ছা এরপরে দেখুন আমরা যদি আরও একজন নবীর দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাই হাজরত জাকারিয়া আলি ইসালাম এর দিকে জাকারিয়া আলি ইসালামের কথা অবশ্য কোর আনে আসেনি সেই কথাটি এসেছি কার থেকে আমাদের প্রিয় নবী রেসুল্লাহ সাল আলী সাল্লামের কাছ থেকে তিনি বলছেন ও কেনাকারী আলী ইসাল্লাম নজর তিনিও একজন কাঠনিস্ত্রী ছিলেন কাঠের কাজ করতেন আচ্ছা সব কিছু আমরা ছেড়ে দিই মুসা আলি ইসলামের কথা জানেন তো নিশ্চয়ই মুসা আলি ইসলাম কি করেছেন রাখালিয়ে করেছেন অন্যের শ্রমিক হয়ে কাজ করেছেন নিজের বিয়ের মোহরানা দিতে গিয়ে আট আটটি বছর এর সাথে আর দুটি বছর যোগ করে মোট দশটি বছর তিনি রাখালের কাজ করেছে। সামান ইয়া হেজাজ আল্লাহ আকবর শুধু তাই না আমাদের নবীজির সাল্লি সাল্লাম যিনি সর্বশ্রেষ্ঠ মানুষ খাতমুলা তিনিও কি এই কর্ম থেকে অব্যাহতি পেয়েছিলেন না বরঞ্চ তিনিও রাখালের কাজ করেছেন রসুল্লাহ পরিষ্কার বলেছেন কি বলেছেন আল কানাইনাম আলা তিনি মক্কাবাসীদের জন্য মক্কাবাসীদের ছাগল চড়াতে এবং বিনিময়ে কারারিত কে বহু বচন কেরাত মানে আমাদের দেশের এখন পয়সা আমরা যেটাকে বলি পয়সার বিনিময় এবং আরেকটি হাদিসের মধ্যে আমরা দেখিতে পাই যে রসুল্লাহ সাল্লা বলেছেন যে এমন কোনো নবী নেই মাহিন্ন নবী বা আসাহুল্লাহ যাদেরকে আল্লাপাক নবী হিসেবে প্রেরণ করেছেন ই আলহান সবাইকেই ছাগল চড়াতে হয়েছে আচ্ছা নবীজি সাল্লাহ আল্লাহ ইসলামের আরও একটি কাজ ছিল সে কাজটি আপনারা নিশ্চয়ই জানেন সেটা কি ছিল তিনি হাজত খাদিজা রাদি আল্লাহ আনহা। ব্যবসাও দেখাশোনা করেছে তাকে ব্যবসার জন্য শুধু সামদেশেও প্রেরণ করেছেন তার সাথে অবশ্যই একজন সহযোগী দিয়েছিলেন আর সেখান থেকে অন্যদেরকে তিনি যা সম্মানই দান করতেন রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের শততা বিশ্বস্ততার জন্য তাকে তার চাই বেশি সম্মানই দান করতেন সুপ্রিয় দর্শক এইভাবে আমরা দেখতে পাই যে রসুল্লাহ সাল্লাসাল্লাম নিজেও নিজ হাতে উপার্জন করেছেন উপার্জনের পথ দেখিয়েছেন এবং শুধু তাই না যে সাহাবাই কাম রিউল্লাহ তালাহ আনহু আজমাইন তারাও এইভাবে কাজ করতেন আমরা জানি মক্কা মোকারমার মানুষেরা ব্যবসায়ী ছিলেন আর মদিনা মুনা মানুষেরা কৃষক ছিলেন দেখুন হিজরতের পর যখন মক্কায় মহাজেরগণ আসেন তখন তারা কৃষিকাজে আত্মনিয়োগ করেননি তারা ব্যবসায়িক কাজে আত্মনিয়োগ করেছেন তারা বলেছেন দেখিয়ে দাও আমাদেরকে বাজার সেই বাজারে গিয়ে তারা ব্যবসা শুরু করে দিয়েছিলেন তাহলে এখান থেকে আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে হালাল উপার্জনের জন্য হালাল ব্যবসা হালাল পদ্ধতি অবলম্বন করা যেতে পারে এতে কি নেই লাজ নেই এতে লজ্জা নেই কে কোন পোস্টে চাকরি করছি কোন পোস্টে ব্যবহার করতেছি সেটা বড় কথা নয় বড়ো কথা হচ্ছে আমি যে কাজটি করি না কেন সেটি হালাল পথে আছে তো এবং তার থেকে যে উপার্জনটুকু আমি করব। এটা হালাল তো এটাই হচ্ছে মূল কথা এই কাজের জন্য অনেক সময় আমাদেরকে দেখতে হয় যে একজন ভালো পড়াশোনা করেছেন নিশ্চয়ই বেশ এম এ পাশ হয়েছেন বা আরও ভালো ডিগ্রি নিয়েছেন বা ভালো পরিবারের সন্তান কিন্তু তার উপযোগী চাকরি পাওয়া যাচ্ছে না এজন্য বেকার ঘুরে পড়ছে অন্য কোনো চাকরিতে তার মন বসে না বা চাকরি তার উপযোগী নয় বলে সে চাকরি গ্রহণ করে না তার খেয়াল হচ্ছে যে আমি যে স্টেটাসের পরিবার যে স্টেটাসের আমাকেও সেই স্ট্যাটাসের কী হতে হবে চাকরি পেতে হবে অন্যথায় আমি চাকরি করে মানসম্মান হারাবো নাকি না না না এই বিষয়টা আমরা মনে করি যে ভুল বরঞ্চ হালাল উপায়ের জন্য আপনার যে কোনো চাকরি যে কোনো বিষয়কে আপনি গ্রহণ করতে পারেন যদি সেটা হালাল উপায় হয় তবে হ্যাঁ আপনার স্ট্যাটাস অনুযায়ী যদি চাকরি আপনি পেতে চান তাহলে এখান থেকে শুরু করুন না একবার শুরু হয়ে যায় শুরু হতে হতে অভিজ্ঞতাও বাড়বে অভিজ্ঞতা বাড়তে বাড়তে হতে পারে আল্লাহ রাবুল্লা আলমিন আপনার জন্য আপনার স্ট্যাটাস অনুযায়ী চাকরি ব্যবস্থা করে দিতে পারেন ব্যবসার ব্যবস্থা করে দিতে পারেন কাজের ব্যবস্থা করে দিতে পারেন সেটা আল্লাহর উপর ছেড়ে দে। আল্লাহ পাক আপনাকে যেই পদ দিয়ে হালাল রিজিক দেবেন সেই পদটি আমাকে আপনাকে সবাইকে গ্রহণ করতে হবে সুপ্রিয় দর্শক বলতে না বলতেই আমরা চলে এসেছি কোথায় বিরতিতে এখন আমরা বিরতিতে যাব, সবাইকে আমরা ইনশাআল্লাহ ফিরে এসে আমাদের সাথে পাবো সবাই ভালো থাকবে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 সুপ্রিয় দর্শক ফিরে এলাম আবার বিরতির পর আমরা আলোচনা করছিলাম হালাল উপার্জনের এর গুরুত্ব সম্পর্কে সুপ্রিয় দর্শক হালাল উপার্জনের জন্য যে কোনো পেশা আমরা গ্রহণ করতে পারি প্রয়োজন আমার হালাল উপার্জন এবং সেদিকে লক্ষ্য রেখেই আমাদেরকে এগিয়ে যেতে হবে সুপ্রিয় দর্শক এই প্রসঙ্গে চলুন আমরা কয়েকটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করব যে হাদিসগুলোতে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম নিজ কর্ম দ্বারা উপার্জনের কথা আমাদেরকে জানিয়েছেন দেখুন আমরা দেখতে পাই যে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম এর করেছেন মা আ কালা আহাদুন তো আমিন কি বলেছেন নবীজি সাল্লাহআসাল্লাম এরশ্বাদ করছেন যে কোনো ব্যক্তি কখনো সর্বোত্তম খাদ্য গ্রহণ করে নি এর চাইতে যে নিজ হাতে কামাইকৃত অর্জিত অর্থ দ্বারা যেই দ্রব্য সে ভোগ করেছে অর্থাৎ নিজ হাতে নিজ কর্ম নিজ শ্রম ব্যয় করে যেই অর্থ উপার্জিত হয়েছে তার দ্বারা ক্রয়কৃত পণ্য যে ভক্ষণ করেছে এর চাইতে উত্তম এবং হালাল এবং কোন কিছু হতে পারে না সেই একই হাদিসে রসুল্লাহ আলি সাল্লাম এসাদ করেছেন কিউদিনাতে কর্ম দ্বারা উপার্জিত অর্থ দিয়ে রেজকের ব্যবস্থা করতেন খাদ্যদ্রব্য গ্রহণ করতেন আমি বলেছিলাম সম্রাট ছিলেন দাউদ আলী হিসালাম রাজা ছিলেন বাদশাহ ছিলেন কিন্তু সরকারি কোষাগার থেকে তিনি ভাতা গ্রহণ করেননি বরঞ্চ নিজে হাতে দিয়ে কাজ করে হস্তশিল্প দ্বারা তিনি তার ব্যয় নির্বাহ করতেন হাদিস টি ইমাম বুখারি রাহমউল্লা বর্ণনা করেছেন আরও একটি হাদিস আমরা দেখতে পাই সেখানে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের সাত করেছেন কত চমৎকার কথা বলেছেন দেখো তোমাদের মধ্যে কেউ তার জন্য অত্যন্ত উপযোগী হচ্ছে এই যে সে তার পিঠে বোঝা বহন করে অর্থ উপার্জন করবে অর্থাৎ আমরা মোটে মজুর বলি না বাজারে গেলে হাটে গেলে তারা তাদের শ্রমকে কি করে ব্যবহার করে মাথায় হোক কাঁধে হোক ঘাড়ে হোক বহন করে আমাদের মালগুলো এদিক থেকে সেদিকে পারাপার করে দেয় তাদের কথা বলছেন রসুল্লাহ স্লস্লাম বলছেন ঠিক সেইভাবে আমি আমার পিঠকে ব্যবহার করি অর্থাৎ শ্রমকে ব্যবহার করে যেই অর্থ উপার্জন করবো সেটা হচ্ছে আমাদের জন্য সব উত্তম কিসোর থেকে যে আপনি কারো কাছে গিয়ে চাইবেন কারো কাছে বলবেন আমি বড় অভাবই রয়েছে। আমি অভাব তাড়িত আপনি তাকে বললেন সে আপনাকে দ্বিতীয় পারে নাও দিতে পারে দ্বিতীয় পারে নাও দিতে পারে এই দদুল্যমান অবস্থা থেকে উত্তরণের জন্য আল্লাহ রসুল আমাদেরকে শেখাচ্ছেন যে তুমি নিজের শ্রম নিজে দাও নিজের শ্রম ব্যয় করে তুমি উপার্জন করো এতে নিশ্চয়তা রয়েছে সুপ্রিয় দর্শক এই হাদিসটিও আমরা পেয়েছি বুহারি রহমতুল্লাহ আলীর পক্ষ থেকে আরও একটি হাদিস আপনাদের সামনে পেশ করি যার মধ্যে এই কথাটা আরও চমৎকারভাবে বলে দেওয়া হয়েছে সেটা কি রসুল্লাহ সাল্লা বলেছেন আহুদ আহাদুকুম আহ বেল আহু সুমাইয়া আতিল জবাল তোমাদের মধ্যে ওই ব্যক্তির জন্য উচিত যে সে কী নিবে রশি রশি রসি নেবে সুমাইয়া আতিল জবাল এরপরে সে পাহাড়ে আসবে ফায়া হাজমিন থেকে সেখান থেকে লাখড়ি সংগ্রহ করবে গাছ কেটে শুকনো লাখড়ি বাফিস করে সেটাকে রশি দিয়ে বেঁধে ঘাড়ে করে সে বাজারে নিয়ে আসবে আলাহ হাত তখন সেটা বিক্রি করবে রসুল্লাহ বলেছেন বিহা কুফুল এর মাধ্যমে আল্লাহ রাবুল আলমিন তাকে অপমান থেকে বা তার দারিদ্রতা থেকে পাক তাকে কি করবেন মুক্ত রাখবেন খাইরুল্লাহ মিন আস আল আতুহু আতহু অহু এই কর্মটি তার জন্য হচ্ছে উত্তম যে মানুষের কাছে ভিক্ষে করার চাইতে হতে পারে সেই মানুষ তাকে দিতেও পারে নাও দিতে পারে সুপ্রিয় দর্শক আমরা এ থেকে কি পেলাম আমরা পেলাম যে আমরা আমাদের উপার্জন করব। আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে যাকে যেই মেধা দেয়া হয়েছে সেই মেধা অনুসারে সবাই এক কাজ করতে হবে এমনটি না সবাই বড় অফিসার হবে এমনটি না আবার সবাইকে মাটি কাটতে হবে তাও না বরঞ্চ যার পক্ষে যেই কাজটি করা সম্ভব সে সেই কাজটি করবে আমরা দেখতে পাই অনেক সময় যে কোনো একটি মানুষ পড়ালেখায় খুব এগিয়ে যেতে পারে না তার মেধা তাকে আমরা বলি সহযোগিতা করে না কিছু দূর যাবার পর তাকে ঝরে পড়তে হয় তখন সে কী করবে তার তো ব্যয় আছে উপার্জন কোথায় তখন হয়তো তাকে কোনো হস্তশিল্পে লাগিয়ে দেওয়া হয় কেউ হয় কর্মকার কেউ হয় কাঠ মিস্ত্রি কেউ হয় আপনার সেনেটরি মিস্ত্রি কেউ হয় রাজমিস্ত্রি কেউ তৈরি করে কেউ ঘানি টানে কেউ নৌকা বায় যে যে যার যে পেশা যে কেউ কৃষিকাজের মধ্যে দক্ষ দেখা যায় অনেক সময় যে এদের দক্ষতাও অনেক শিক্ষিতকেও হার মানতে হয় না এইভাবে নয় যে তাদের অভিজ্ঞতার কারণে শিক্ষিতজনরা তাদের কাছ থেকে আবার তালিম গ্রহণ করেন যদিও বইয়ের পড়া একরকম আর বাস্তব অভিজ্ঞতা হচ্ছে আরেক রকম দুটোর সমন্বয় হচ্ছে আসলে শিক্ষা তো সে যাই হোক যেটা বলছিলাম যে এই জন্যই আমাদেরকে এই কথা ভাবলে চলবে না যে আমি এই স্টেটাসের লোক আমার দ্বারা কি এই কাজটি সম্ভব না এই কথা ভাবলে না। যার জন্য যতটুকু সম্ভব তিনি ততটুকু করবেন এটাই হচ্ছে আমাদের বক্তব্য যার জন্য যেটা সম্ভব তিনি সেটা করবেন এর জন্য পিছিয়ে আসবেন না এটি হচ্ছে আমাদের বক্তব্য মানে বেকার থাকা যাবে না চেষ্টা করে যেতে হবে আল্লাপাক কোথায় কার জন্য কি রেজেক্ট রেখেছেন এটা আল্লাপাকই তো ভালো জানেন সেটা তো আমাদের জানার কথা না আমাদের কাজ হচ্ছে যে আমরা কাজ করে যাব আলপাত দেয়া মানে তিনি আমাদেরকে দান করবে অনেক সময় দেখা গেছে ব্যবসায়ী ব্যবসা করছে কোনো মতেই সে উঠে আসতে পারতেছে না লসের পর লস দিয়ে যাচ্ছে শেষ পর্যন্ত হয়তো তাকে কোথাও আপনার চাকুরিতে যোগদান করতে হয়েছে পরে দেখা যায় সেখানে সে ভালো করেছে আবার অনেক সময় দেখা যায় চাকরিজীবী চাকুরি করেছে সংসার চলে না ভালো করতে পারছে না সেই জন্য সে চাকরি ছেড়ে দিয়ে ব্যবসা বা অন্য কোনো পেশায় নিয়োজিত হয়েছে সেখানে সে ভালো করছে এভাবে আমাদের মা বোনেরাও কিন্তু কাজ করতে পারেন তাদের জন্য বাইরে যাওয়ার দরকার নেই যদি যেতে চান সেটা শালীনতা বজায় রেখে যদি যেতে পারেন সেটা ভিন্ন কথা কিন্তু তারাও ঘরের ভিতরে হস্তশিল্প কাজ করতে পারেন এই যে আমরা দেখতে পাই গ্রামে গঞ্জের মা বোনেরা মহিলারা বিভিন্ন ধরনের পাখা বানাচ্ছেন তারপরে এই যে বিভিন্ন ধরনের পাত্র তৈরি করতেছেন বেদ দিয়ে বাঁশ দিয়ে ইত্যাদি দিয়ে ইদানিংকালে আমরা দেখতে পাচ্ছি তারা টুপি বুনতেছেন তারা বিভিন্ন কাজ করতেছেন এগুলির জন্য তো বাইরে যাওয়ার দরকার নেই ঘর থেকে সেলাই মেশিন দিয়ে সেলাই শিক্ষা গ্রহণ করতেছেন হ্যাঁ এগুলি দিয়ে তো অনেক কাজ আদায় করা যায় এবং এগুলি সবগুলি হচ্ছে কিন্তু হালাল পেশা হারাম পেশা একমাত্র হচ্ছে যেমন মদ মদের বেচা কেনা নেশা জাতীয় দ্রব্যের বেচা কণা এগুলি সম্পূর্ণ হারাম যেহেতু সেটা আল্লাপাক হারাম করে দিয়েছেন শুকুরের গোষ্ঠ এবং সে জাতীয় দ্রব্য যেগুলি হারাম সেগুলি বাদে আর যা আছে সব কিছুই কিন্তু আল্লাপাক আমার আপনার জন্য হেলাল করে দিয়েছেন সুপ্রিয় দর্শক এভাবে যদি আমরা আমাদের জীবনকে গড়তে পারি তাহলে আশা করি আমাদের পরিবারে অভাব থাকার কথা নয় আমাদের পরিবারে কি কী আমাদের আসার কথা আমাদের উচিত আমাদের জন্য যেটা কর্তব্য সেটা হচ্ছে এই যে আমরা কাজ করব আমরা পরনির্ভরশীল হয়ে থাকব না আমরা স্বাবলম্বী হওয়ার চেষ্টা করব এজন্য যারা শিক্ষা শিক্ষিত তাদেরও যেমন কাজ করতে হবে যারা অর্ধশিক্ষায় শিক্ষিত তাদেরও কাজ করতে হবে যারা স্বল্প শিক্ষায় শিক্ষিত তাদেরকেও কাজ করতে হবে যারা শিক্ষা পাননি তাদেরকেও কাজ করতে হবে কাজের কোনো বিকল্প নেই আর রেজেক্ট ছেড়ে দেন আল্লাহর উপর রজ্জাক তিনি কাজ করার মালিক আমি যতটুকু আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন আমরা ততটুকু কাজ করেই যাব আর সেই কাজ করতে গিয়ে আল্লাহ রাবুল আলমিনের কাছে আমরা চাইবো আল্লাহ পাক বরকত দিয়ে নেওয়ালা দেখুন কাজের জন্য মেধার আমরা বলি শর্ত যোগ্যতার শর্ত ইগুনি লাগবে ঠিক আছে কিন্তু এগুলো আপনার রেজেকের নিশ্চয়তা বহন করে না আপনি বড় একজন ডিগ্রি হোল্ডার তার মানে আপনার রেজেকের নিশ্চয়তা হয়ে গেছে না একজন গরিব বকলম কিছুই জানে না তার মানে সে রেজেক পাবে না এমনটি নয় বরঞ্চ রেজেকের মালিক আল্লাহ যে মূর্খ আল্লাহ তাকেও খাওয়ান আর যে শিক্ষিত আল্লাহ তাকেও উপোস রাখ এই জন্যই সবসময় ভরসা থাকবে কার উপর আল্লাহর উপর কিন্তু কাজ করার দায়িত্ব আমাদের আল্লাহ রাবুল আলমিন সেই দায়িত্ব আমাদেরকে দিয়েছেন ঘরে বসে থাকলে চলবে না সুপ্রিয় দর্শক আমাদের আরও রয়ে গেছে রেস্কা হালাল কিভাবে আসবে আমরা কিভাবে সেই পথ অবলম্বন করতে পারব। সে সম্পর্কে আমরা আলোচনা করব তবে আজকের পর্বে আর সম্ভব হলো না আগামী পর্বে ইনশা আল্লাহ সে সম্পর্কে আলোচনা উপস্থাপন করবো আসুন সবাই দোয়া করি আল্লাহ রবুল আলমিন যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন মেয়েকে আমল করার তৌফিক দান করুন হালাহাল রিজিকের জন্য আল্লাহ পাক আমাদের ব্যবস্থা করে দেন আল্লাহ পাকের কাছে সেই কামনা করে সবার কাছ থেকে আজকের মতো বিদায় যাচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আখিরুদ আওয়ানা আনহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি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 क्या नई পৃথিবীর বড়ো বড়। আলমগনের নিকট থেকে ফটো এসেছে যা বলে যে শূন্য এক এক ইউকে পাউন্ড তিন শূন্য এক আই ব্যানি বান্ন এল ওয়াই ডি তিন আট তিন সোয়েব বিআইসি কোড আই বিও বিজিবি বাইশ টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন মানবতার সমাধান